السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على النبي الأمين وعلى اله واصحابه اجمعين وبعد দর্শক কিন্তু আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর ত্বহা رحمه الله রচিত بيان واعتقاد اهل السنه والجماعه اهل السنه والجماعتার আকীদার বর্ণনা এই kitab-এর একটি অংশ নিয়ে যেখানে والنار مخلوقتان موجودتان لا تفنيان ولا تفيدان ই노 বলছিলেন যে জান্নাত এবং জাহান্নাম এই সৃষ্ট এবং দুটি এখনো আছে এবং যেগুলো কখনও ধ্বংস হবে না লয়প্রাপ্ত হবে না আমরা এই আলোচনা বলছিলাম প্রথমে যাহার নামে কারা যাবে সেটা আলোচনা হচ্ছিল যাহার নামে চিরস্থায়ীভাবে কারা থাকবে সেটা আমরা কোরআন হাদিস দিয়ে আলোচনা করেছি এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যাহার নামে যারা তারাই চিরস্থায়ীভাবে যাবে যারা কুহুরি করেছে এবং যারা শিরিক করেছে কোরআন একমে বিভিন্ন আয়তা আল্লাহ তালা সেটা উল্লেখ করেছেন এবং এদের কুফুরি এবং ধরন ভিন্ন ভিন্নভাবে আল্লাহ তালা উল্লেখ করেছেন কখনো কখনো উল্লেখ করেছেন কেন তারা আল্লাহ তালার কিতাবের সাথে কুহুরি করেছে কেন তারা আখেরাতের সাথে কুহুরি করেছে কখন কেন তারা এই জাতীয় কাজগুলি তারা লিপ্ত হয়েছে কেন তারা জাহার নামে গেছে তার নিজেরাই স্বীকৃতি দেবে এই তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন জাহার নামে গেলে বা তোমাদেরকে রসুল রাখি আসেননি তখন তারা স্বীকার করে বলবে রসুল এসেছিলেন কিন্তু আমরা তাদের মৃত্যারোপ করেছিলাম তাহলে বোঝা গেল যে রসুলদেরকে মিথ্যারোপ করা তাদের জন্য কুহুরি করার কারণে তারা জাহা যাচ্ছে আবার দেখা গেছে কোথাও তারা সিরিক করার কারণে যাহার নামে তারা স্বীকার করবে আবার কোথাও দেখা গেছে তারা আল্লাহর কিতাবের সাথে কুহুরি করার কারণে তারা যাহার নামে গেছে তারা স্বীকার করবে তাহলে বোঝা গেল কুহুরি এবং শিরিক এবং এইটা হচ্ছে মূলত তাদের জাহার নামে যাওয়ার কারণ আবার কোথাও দেখানো হয়েছে যে চিরস্থায়ীভাবে জাহা নামে তারা এই জন্য থাকবে তারা রবুল আলমীর সাথে তাদের মাহুরদেরকে সমপর্যায় মনে করত। আল্লা তালা কোরআন করেছে এগুলিকে এবং অনুগতদের এদেরকে একত্রিত করে অধমুখে কুবকুব ফিহা সেখানে তাদেরকে জাহা নিক্ষেপ করা হবে ওয়া জুনুদ ইবলিস অনুরূপ ভাবে ইবলিসের সেনাবাহিনী তাদেরকে সেখানে একত্রিত করা হবে কলু হুম ফিহা তারা বলবে সেখানে তারা ঝগড়া করতে থাকবে আল্লাহ শপথ করে বলছি অবশ্যই রব আলমিনের অর্থাৎ তারা আল্লাহ রব আব রবুল ইজতের সাথে মহাব্বতে ভালোবাসায় এবং তার ভয়ে তার ভয়ের ভয়ের মাধ্যমে আল্লাহকে যতটুকু ভালোবাসতে হবে অন্যদেরকে অতটুকু ভালোবাসতে আল্লাহকে যতটুকু ভয় পেতে হবে অন্যকে ততটুকু ভয় পেয়েছে আল্লাহর কাছে যতটুকু আশা করতে হবে অন্য কাছে ততটুকু আশা করেছে এই জন্য তারা সেখানে একত্র হচ্ছে শির্কের কারণে যেহেতু এই মুসাওয়াত হচ্ছে মূল শির্ক এই শির্কের কারণে তারা মূলত এই সমপর্যায় নিয়ে আসাটাই শির্ক এইখানে এর কারণে তারা চিরস্থ হবে জাহা নামি হয়েছে বলে তারা স্বীকার করবে ইজ নুস উইক যখন আমরা রব্বুল আলমীর সাথে তোমাদেরকে সমপর্যায় নিয়ে গিয়েছিলাম সব তারা কখনও अल्लाह ताल मत ए रखम सत्ता स्वीकार क्योंकि ता मोहब्बत कारण भलोबाज ता तलि के तरफ पीर के तरह विभिन्न ओ जी लोक जरा अथवा जो समर्क बड़ आंकदा पोषण करते आल्ला भलोबाषारय भये अथवा आशा सा समपरए नहीं जाने ता जहां नामे गेसे करूप आल्ला जाहार नामे गेसे तन जहाार नामे গেছে তারা সেদিন বলবে আল্লাহ তালা বলিয়ে দিয়েছেন তারা নিজেরাই স্বীকার করবে বিভিন্ন আয়াতে সেটা এসেছে যে তারা স্বীকার করবে যে জাহার নামে গেছে এই জন্য আখরাতের প্রতি তারা কোনো বিশ্বাস ছিল না আখরাতকে অস্বীকার করেছে সেই জন্য তারা জাহার নামে গিয়েছে তারা নিজেরাও বলবে আল্লাহ তালা সেটা বলবেন জানিয়ে দিবেন যে তোমরা কেন জাহার নামে গেছো কারণ তোমরা আখরাতকে অস্বীকার করতে এই আল্লাহ তালা সাক্ষাতের দিনকে তোমরা অস্বীকার করেছিলে কোরআনকারিম আল্লাহ তালা যেন বলেন বেলকা দাবু বিসাহ বরং তারা কেয়ামতকে অস্বীকার করেছে রেখেছি যে ব্যক্তি কেয়ামতের মিথ্যারোপ করবে তার জন্য যাহার নাম প্রজলিত যাহার আমরা প্রস্তুত করে রেখেছি অন্য হয়তো আল্লাহ তালা বলেছেন আজ কাউল হম যদি আপনি আশ্চর্য হনতো তাদের কথা আরো আশ্চর্যজনক সেটা আইজা কুন তুরা বানা আইনা খালকিন যদি তারা বলে থাকে যে আমরা যদি মাটি হয়ে যায় তার প্রতি আবার নতুন করে সৃষ্ট হবো উলিয়া তাদের তারাই জাহান্নাম তারা সেখানে চিরস্থায়ী থাকবে অন্য আল্লাহ তালা বলেছেন মা ও আহম তাদের স্থান হবে ঠিকানা হবে জাহান্নাম কুল্লা মা খবা জাদুম যখনই সেটা কোন রকমে সেটার সেটার উত্তাপ কমতে থাকবে সেটাকে আরো বাড়িয়ে দেওয়া হবে অর্থাৎ তার প্রজ্বলন ক্ষমতা আরো বাড়িয়ে দেওয়া হবে আরো বেশি জ্বালিয়ে দেয়া হবে সেদার প্রতিফল বিয়ান্ন হোম কাপড় কারণ তারা আমার আয়াত আমাদের আয়াত সময় কুফুরি করেছে ওকালু আনাদা আর তারা বলেছে আমরা যখন আমরা হার হয়ে যাব পচা জিনিস হয়ে যাব তখন কি আমরা আবার নতুন করে সৃষ্টি হবো অর্থাৎ তারা যেহেতু কে আমাদের দিনকে অস্বীকার করত। কে আমাদের দিন উপস্থান আল্লাহর সামনে উপস্থিত অস্বীকার করেছে এই তারা চিরস্থায়ী ভাবে নামে গেছে এটা তারা স্বীকৃত হয়ে গেলো তাদের মুখ দিয়ে এবং আল্লাহ তাল্লাহার ধমকি দেখে সেটা স্পষ্ট হয়ে গেলো যে এই সমস্ত কারণে তারা চিরস্থায়ী জাহার গেছে অনুরূপ হবে আরো যে সমস্ত কারণে তারা জাহার নামে চিরস্থায়ী হবে কোরআনকারীমা আল্লাহ তাল্লাহ সেটা উল্লেখ করেছেন যে তারা কে আমাদের দিনকে কে আমাদের দিনকে দিনের উপর মিথ্যারোপ করত এবং আল্লাহ তালা যে সমস্ত বিধিবিধান দিয়েছে সেগুলি মান্য করার ব্যাপারে তাদের কোনো ইচ্ছা ছিল না বরং অস্বীকার করত এবং শরীয়তের বিধিবিধান মানত না আল্লাহ তালা কোরআনে কারিমে সেই জন্য বলেছেন যে কাফেরদেরকে জিজ্ঞাসা করা হবে মা সালাকুমফি সাকার যাহার নামে সাকারে তোমরা তোমাদেরকে কিসের সালাকের সালাক প্রবেশ করালো অর্থাৎ কেন তোমরা সাকারে যাচ্ছ কেন তোমরা সাকার তোমরা স্বীকার করো তখন তারা জবাব দিবে লু মিনাল মুসাল্লিন আমরা সালাত আদায় কেড়েছিলাম না বললাম না কোন এমন মিসকিন মিসকিনদেরকে খাবার দিতাম না বা কুনুদ উমাল আমরা তাদের মতো তাদের তাদের মতো হতাম তাদের সাথে থাকতাম যারা অনাহুত কথাবার্তা বলতো এবং কথাবার্তা বলতো অর্থহীন কথাবার্তা বলতো খত এমন জিনিসে ঢুকতো যে জিনিস তাদের জ্ঞান নাই আল্লাহ রাবুল্ল ইজ সম্পর্কে তার বিধিবিধান সম্পর্কে উল্টা পাল্টা কথাবার্তা বলতো এদের সাথে আমরা চলাফেরা করতাম বা কুনদমদিন এবং আমরা মিথ্যারোপ করতাম দিনের এই যে প্রতিফল দিনের সাথে মিথ্যারোপ করতাম আল্লাহ উল্লেখ করেছেন অনুরূপভাবে তাদেরকে জাহান নামে যাওয়ার আরেকটি কারণ করোনা এবং সেটা হচ্ছে তারা জাহার নামে থাকবে এই জন্য তারা অনুসরণ করতো পথভ্রষ্ট নেতাদের এবং কুফরের যে সমস্ত কুফরের বড় বড় কুফুরির কুফুরী কুফুরির বড়ো বড়ো তাদের সমস্ত বড় বড় নেতাজারা রয়েছে তাদের অনুসরণ করত তাদের তাদের পথ চলত কোরআন এবং সুনার বিরুদ্ধে চলত এবং রসুল এবং নবী রসুলদের যে সমস্ত দেখানো পথ এই পথের বাইরে তারা চলতো এই পথের বিপরীতে তারা চলত এই জন্য আল্লা তালা কোরআনকে বলেছেন ওকাইয়দনা আলহম কোরআনা আর এই জন্য যেহেতু তারা এই বিপরীত চলেছে এই জন্য তাদের জন্য নির্ধারণ করে দিলাম এমন কিছু খারাপ সঙ্গ তারা তাদের দিল তাদের সামনে তাদের সামনে অন্যায়টা তখন এদের উপরে অবধারিত হয়ে আল্লাহর বাণী মিফি উমাম কতখাল কাবলি জিনিস যে তাদের উম্মদ আগের উম্মদের মতো তাদের জিন এবং ইন্সদের মধ্যে থেকে আগের উম্মদের মতো তাদের অবস্থা অবস্থায় হয়ে গেল তারা ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ তারা জাহার নামের চিরস্থায়ীভাবে থাকবে এটা আল্লাহর বিধান তাদের উপর তাদের উপর অবধারিত হয়ে গেল সেটা হচ্ছে লাম জাহান নাম জিন্ন সাজমাইন জিন এবং ইসদিয় আল্লাহ তাল্লাহ যাহার নাম পরিপূর্ণ কর্মী তাদের জন্য অবধারিত হয়ে গেল ও কাল্লা জিনাহাদা উফি আল্লাহলিবন আর যারা কুফরি করে কাফের যারা তারা বলেন এই কোরআন শোন না এই কোয়াল গা এর মধ্যে বাড়াবাড়ি সুরগোল সুরগোল করতে থাকো যাতে পারবা কোরআন যারা বলে আজও সমাজের মধ্যে নিস্তব্ধ করে দিতে চায় নিজেদের কথা দিয়ে বন্ধ করে দিতে চায় তারা চায় নিজেরা বেশি কথা বললে কোরআনের কথা নিচে পড়ে যাবে ইসলামের কথা দূরে সরে যাবে নিজেরা এই বসে টক শো আলোচনা করে দিনের বিরুদ্ধে আলোচনা করতে থাকে এদের সম্পর্কে আল্লাহ তালা বলেছেন এরা এই হচ্ছে আল্লাহর শত্রুদের এই হচ্ছে আল্লাহর শত্রুদের প্রতিফল আর তা হচ্ছে জাহান্ন তাদের জন্য সেখানে থাকবে চিরস্থায়ী ঘর জাজা বিমা কানুবে আয়াতিনাজ হাদুন কারণ তারা এর এর শাস্তি স্বরূপ তারা আল্লাহর আয়াতকে তারা আল্লাহ আয়াতকে তারা অস্বীকার করতো এই জন্য তারা কাফ কাফেরা যখন জাহান্নামে যাবে এবং তাদের চেহারা সেখানে উলট পালট করা হবে জাহান্নামের ভিতরে তখন তারা লজ্জিত হবে কিন্তু এই লজ্জা তাদের কোনো কাজে আসবে না এই লজ্জিতে ফেলে তাদের কোনো লাভ হবে না বরং কেন তারা আল্লাহ তারা আনুগত্য করেনি কারণ তাদের নেতাদের করেছে যারা কুফুর দিকে আহ্বান করত যারা আল্লাহর আল্লাহ বাস্তবায়ন করতে চায় না এর বিরুদ্ধে নিশ্চয় আল্লাহ তালন করেছেন তাদের জন্য সাই প্রস্তুত করে রেখেছেন অর্থাৎ প্রজ্জ্বলিত অগ্নি প্রস্তুত করে রেখেছেন খালদিন তারা থাকবে চিরস্থায়ী ভাবে لا يدون وليا ولا نصيرا ترى شكنا كنوا بندو پابنا شحاجو كريو پابنا يوم تقلب وجوهوم في النار جدين ترى جهانم العقونة تدير چهارا ولوط پرلر کرتیت حق بے يقولون ترى ترى ترى ترى يا لئتنا عطاعنا الله و عطاعنا رسولا ترى ترى ترى ترى حايا افسوس جدی امراء الله و عطاعنا رسولا انو قدت کرتا وقال ربنا ترى بلو يا رب ان اطاعنا سادتنا و كبراءنا فا دلون سبیر حراب বুকে আমরা তো অনুসরণ করেছি আমাদের নেতাদের আমাদের বয়বৃদ্ধদের যাদের যারা আগে চলে গেছে তাদের আমাদের আকাবেরদের আমাদের নেতৃত্বদের নেতাদের আমরা অনুসরণ করে চলেছি তারা তো আমাদেরকে পাওয়াদস্তাবিল পথভ করে দিয়েছে তাহলে বোঝা গেল যে এই সমস্ত লোকদের জাহা নামে যাওয়ার একটা কারণ বড় কারণ হচ্ছে যে তারা নেতাদের অনুসরণ করেছে না জেনে এবং নেতা নেত্রীগোষ্ঠী তারা তাদেরকে যে পথ দেখিয়ে সে পথ চলেছে কোরআন মুসলিমের বিরোধিতা করেছে বরং কোরআনের বাণীকে রাসুলের হাদিসকে তার নিস্তব্ধ এবং তাদের সেটাকে বন্ধ করে দেওয়ার জন্য সর্বরকম পয় তারা করেছে যেন করেছে তারা জাহার নামি যাবে আর চতুর্থ যে কারণে তারা জাহান্নামী যাবে সেটা আল্লাহ তালা কোরআনে কারিম বলে সেটা নিফাক এই নিফাকের কারণে তারা চিরস্থায়ী জাহার হবে আল্লাহ তালা কোরআনে কারিমে তা নিজের উপর ওয়াদা করে দিয়েছেন নিচ্ছেন যে ওয়াদা আল্লাহ মুনাফিক মুনাফেকাত والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولا اناهم الله لهم عذاب مقيم الله ওয়াদা করছেন যে তিনি মুনাফিক ও মুনাফিক মহিলা মুনাফিক নারী পুরুষদের এবং কাফেরদের জাহান্নামের আগুনে তিনি দিবেন জাহান্নামের আগুনে দিবেন خالدين فيها তারা সেখানে চিরস্থায়ীভাবে থাকবে هي حسبهم এটা তাদের যথেষ্ট হবে ولا اناهم الله এবং আল্লাহ তাদেরকে অবিসম্পাত করছেন অর্থাৎ তার রহমত থেকে দূরে সরিয়ে দিচ্ছেন ولهم عذاب مقيم তারা সেখান থেকে বের হইতে পারবে না অর্থাৎ মুনাফেকদের নেফাঁকের কারণে তারা চিরস্থায়ী জাহান্নামে যাবে এই আয়াত থেকে সেটা প্রমাণিত হল অনুরূপভাবে অন্য আয়াতে বলা হয়েছে যে এই জাহান্নামে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এই মুনাফেকরা এবং সর্বনিম্ন স্তর হচ্ছে বেশি গরম এবং বেশি উষ্ণ বেশি কষ্টদায়ক আল্লাহতালা বলেছেন নার থাকবে আল্লাহ আমাদেরকে মুনাফিকির এই নেফাকি চরিত্র থেকে উদ্ধার করুন নেফাকি চরিত্রের মধ্যে আমাদের জানা দরকার নেফাক আমরা অনেক সময় মনে করে থাকি যে নেফাক হচ্ছে বুঝি মুখে মিথ্যা বললেই বুঝি মুনাফেক হয়ে যায় আর ওয়াদা খারাপ করলে মুনাফেক হয়ে যায় অথবা অঙ্গীকার ভঙ্গ করলে অথবা গালি গালাজ করলে অথবা যদি আমারত তারা খেয়ালত করলে মুনাফেক হয়ে যায় এগুলি কিন্তু চারটি চার পাঁচটি এই যে কেয়ার ভঙ্গ করা অথবা ওয়াদা খেলাপ করা অথবা মিথ্যা বলা অথবা আমানত খেয়ানত করা এগুলি অথবা যখন ঝগড়া করে তখন গালি গালাজ করা এগুলি পাঁচটি জিনিস হ্যাঁ মুনাফেকি নিঃসন্দেহ কিন্তু এগুলি মুনাফেকের আলামত एग्लि बड़ मुनाफे दिखे नहीं जाए बड़ मुनाफे तिरस्थाई जहां नामे निक्षेप करना दरकार चीसायी जहां नामे जाने बड़ मुनाफे आगे एक रसुल जागुल अस्वीकार कर मिथ्यारोप किया रसुल जागरू पर मिथ्यारोप अथवा रसुल जा रसूल मिथ्यारोप किया रसुल के मिथ्यारोप किया रसुल जान तर मीरारोप किया एक दुटी अथवा तीन नम्बर हम रसुल्लाम जा সেটা নিয়ে ঠাট্টামস্কারি করা অর্থাৎ সেটাকে গ্রহণ না করা সেটা থেকে বিমুখ থাকা সেটা সম্পর্কে সেটা সম্পর্কে খারাপ ধারণা রাখা এটা এটা একটি কারণ অথবা রসুল্লা সাল্লাস্লাম সম্পর্কে ভিন্ন খারাপ ধারণা পোষণ করা সেটাও একটি কারণ যে বড়ো মুনাফেকি আরেকটি হচ্ছে আল্লাহর দিন প্রতিষ্ঠিত হতে দেখলে তাদের মনে কষ্ট লাগা এটাও বড় মুনাফেখি আরেকটি হচ্ছে আল্লাহর দিন কোথাও অবনমিত হতে দেখলে তার খুশি লাগে এটাও বড় মুনাফেকি এই ছয় ফার মুনাফেকি মানুষকে চিরস্থায়ী জাহান্নামি করে দেবে যার সম্পর্কে আল্লাহ তালা বলেছেন ইনাল মুনাফেক ই না ফিদ্দারকিল আসফাল মিনান্নার মোনাফেকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে এবং সেটা হচ্ছে সবচেয়ে কঠিন আজাবের জায়গা আল্লাহ আমাদেরকে তা থেকে উদ্ধার করুন পঞ্চম যে কারণে মানুষ চিরস্থায়ী জাহান্নামী হবে সেটা হচ্ছে বেশিরভাগ জাহান্নামী দেওয়ার সিফার সেটা অর্থাৎ কাঁপের মাত্র এই কাজটি করে থাকেছিল কেবের অহংকার তারা একদিকে ইমানও আনে না আবার অন্যদিকে অহংকারও করে আল্লাহ তালা কোরআন কেমি যেন বলেছেন والذين كذبوا بآياتنا واستكبروا عنها اولئك اصحاب النار هم فيها خالدون যারা যারা আল্লাহর আয়াতসমূহ মিথ্যারোপ করেছে এবং যারা এই আয়াতসমূহ মানার ব্যাপারে অহংকার করেছে উলাইকা اصحاب النار هم فيها خالدون তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী যারা তারা চিরস্থায়ী হবে তাহলে বোঝা গেল যে জাব্বার متکبر <متحدث> অহংকারী এরা জাহান্নামী আর যারা দুর্বল ঈমান যারা মানুষের অহংকার এই জব্বারুল মুতাকাবির অহংকারী মানুষের মানুষের উপরে আঘাতকারী মানুষের উপরে যারা নিজদেরকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে পড়ে এই লোকগুলি জাহান নামের অধিবাসী রসুল উল্লাহ সাল আলাম হাদিসে এসেছে তিনি বলেছেন যে রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন জাহান নাম বলবে ইয়ুদ খুলুনিল ইয় খুলনিল জব্বারুনুল মোতাকবির আমার কাছে প্রবেশ করতেছে ইদ খিল উল জোতাকাব্যের অহংকারী এরা আমার কাছে প্রবেশ করতেছে অন্য আয়াতে অন্য হাদিসে এসেছে রসুল্লাহ সাল্লা বলেছেন যে জাহার নাম বলবে প্রাধান্য দেয়া হয়েছে আমাকে দেয়া হয়েছে মোতাকাব্যের অহংকারী এবং গর্বকারী এবং দুনিয়ার মানুষের উপরে শ্রেষ্ঠত্ব প্রাধান্য বজায় প্রাধান্য বজায় করার জন্য যে চাপা চাপি করে এদেরকে আমা আমাকে দেয়া হয়েছে তখন আল্লাহ তালা বলবেন আন তায় তোমাদেরকে কি আমরা জান্নাতি কারা তাদেরকে জানিয়ে দেব না তারা হচ্ছে কুলো দারাইফ এমন প্রত্যেকটি বিনয়ী মানুষ এবং যাদেরকে মানুষ দুর্বল করে রাখা হয়েছে লাউ আকসম আল্লাহ আবহর এরা অনেকে আছে যারা আল্লাহ নামে শপথ করে কিছু বলল আল্লাহ সেটা পূর্ণ করে দেন আল্লাহ উকবের কুম্বে আহলিন না তোমাদেরকে আমি জানিয়ে দেব না কারা জাহান্নামের অধিবাসী কুল্ল অতুল্লীন জাওয়াজিন মুস্তাকবের প্রত্যেকটি অহংকারী প্রত্যেকটি অহংকারী মিথ্যাবাদী গর্বকারী মানুষকে মানুষের উপর দিয়ে নিজের প্রাধান্য বিস্তারকারী অন্যায়ভাবে মানুষের উপরে যারা অন্যায় মানুষের উপর দিয়ে কষ্ট চাপিয়ে দেয় এরা জাহান্নামী অন্য মুসলিম বর্ণায় আসতে কুল্লু জাউজ জানিম তাকব্বের অত অহংকারী তারা قرآن كريم الله تعالى بلسن عليسى في جهنم مغزول للمتكبرين وهم كره جرات عذر تيكا ناكي جهنم ناوائ انه آتا الله تعالى بلسن فليوم تجزون عذاب الهون بما كنتم تستقبن فلد بغير الحق آج كردين تما در شخصتی دهوا بكام دنیا ربق تمرا وهم كره بلاته انه آتا الله تعالى بلسن فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى عرج شما لنگون كرب دنیا جبون كجره প্রাধান্য দিবে তার জাহার নামই হবে তাদের ঠিকানা সুতরাং জাহার নামে চিরস্থায়ীভাবে এই লোকগুলি প্রবেশ করবে তাদের আমলের কারণে তাদের আমলগুলো হচ্ছে সিরি মিথ্যা আল্লাহর মিথ্যারোপ করা রসুলকে মিথ্যারোপ করা কুফুরি করা হিংসা করা মিথ্যারোপ করা খেয়ানত করা জুলুম করা অশ্লীলতার মধ্যে লিপ্ত থাকা এগুলি সবই এর এর সাথে সম্পৃক্ত রয়েছে অন্যান্য আমলগুলো যেগুলো তাদেরকে জাহার নামে লিপ্ত করবে আল্লাহ আমাদেরকে জাহান্নাম থেকে জাহান রামল করা থেকে দূরে রাখুন এবং জাহার নামে নামে যাওয়া থেকে দূর রাখুন জাহার নামের এই সমস্ত কুফুরি এবং কাফ কুফুর ফিসা ফিস্ক এবং ফ্স্ক এবং ফুজুর এই যে যারা করে তাদের থেকে দূর রাখুন অহংকারী অহংকার থেকে আমাদের মুক্ত করুন আমাদের জীবনকে ইমানের উপরে আল্লাহ তাল রাখুন আমরা ইসলামের উপরে যেন মরতে পারি তোফিকে আমাদের দান করুন ও আকর আলহামদুলিল্লাহ রাবুল্লা আলমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাতু